খ্যাতিস্পন্ন হাবিবাহ মের প্রথম খন্ডামের প্রসিদ্ধ সুপ্রসিদ্ধ শনাপতি হজরত অকবাগনে না রাহ হজরত অকবা না রি আহ হজরত আকবা না শে রা যাকে আফ্রীক বিজয়ী হিসাবে ইতিহাস লেখেন তিনি যখন সর্বপ্রথম সেনাবাহিনীদেরকে নিয়ে আফ্রিকার জমিনি উঠলেন মুসলমানদের কোনো সেনা ছাউনি ছিল না মুসলমানদের সৈন্যদের কোনো কন্টনমেন্ট ছিল না তিনি তখন বিশেষ এয়াকে চিহ্নিত করলে মুসলমানদের সেনাছাউনি করার জন্য কিন্তু সেটা ছিল বহু ঘনবন বনানি সব বিচ্ছুক হিংস্রপ্রাণীর আবাস কেন্দ্র সবাই হতাশ এখানে কি করে সেনাছাউনি হবে তিনশোর প্রাণীর এই এরিয়াতে কিছুতে সেনা সহমিক হওয়া বাঞ্ছনীয় না তিনি তখন নির্দেশ দিলেন একটু বড় করে স্টেজ তৈরি করা হোক তিনি বক্তব্য রাখবেন ওয়াজ করবে। সবাই আশ্চর্য তিনি বনের পশু আর প্রাণীদেরকে কি বক্তব্য রাখবেন কোন ভাষায় বক্তব্য রাখবেন তারাই এরা কিভাবে তার বক্তৃতা করবেন সবাই আশ্চর্য হয়ে অপেক্ষা করতেছিল তাকাইতেছিল তাঁর সাথে ছিলেন রসুল করিম সাল্লাই সাল্লামের পবিত্র আঠারো জন সাহাবি আঠারো জন সাহাবি তিনি তাদেরকে স্পেঞ্জেই বসায় এবং তিনি ব্যক্ত করলে সম্বোধন কোন মানবকে করলেন না সম্বোধন কোন মানুষকে করলেন না তিনি সম্বোধন করতেছেন নাই যেত হল হাসারা তো বনের হিংস্র প্রাণী হে বনের সব বিচ্ছুর দল না তোমরা একটু টাকিয়ে দেখো রসি করিম সল্ল্লাহবসাল্লামের পবিত্র সহবাইকরামের একটি জামাত নিয়ে আমি সেই যে উপস্থিত এবং অত্র এলাকায় মুসলমানদের সেনা ছাড়নি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য তোমাদের জন্য বন বানানের অভাব নাই আল্লাপাক জমি প্রশস্ত তোমরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও অমান্য অযথ না বিবাহ না এই অর্ডিনেন্স পাওয়ার পরে আগামী দিন পর্যন্ত সময় দেয়া হল তোমাদের কাউকে এলাকায় যদি পাওয়া যায় তাইলে তোমাদেরকে হত্যা করা হবে কি বক্তৃতা রাখলেন এবং বনভূমির সাব উচ্চ হিংস্র প্রাণী কি বক্তৃতা শুরু समस्त सपगल तरच्चल के पेचया बीरा बजा रवाना बाघ भल ते छानागुली बहाल छान मत फोटे लाइन धरे कतारे कतारे रवाना होर होते होते पूरा एलिका हिस्सा प्राणी ए सप बिचुर संपूर्ण मुक्त हो गई সেখানে হজরতে আকবায়দ নেহরি রজি আল্লাহানহু মুসলমানদের সর্বপ্রথম সেনা ছাউনি এবং শহর উদ্বোধন করলেন সে শহরের নাম ফায়র আওয়ান শহর মুসের ফায়রান শহর সর্বপ্রথম প্রতিষ্ঠা করলেন হজরতে আকবায়দ নেহরি রজি আল্লাহলাহু সমস্ত জীবজন্তুকে বক্তৃত এটা কারামাতে সাহাবা এটা সাহাবাদের বুজুর্গে এবং কারামা আল্লাহাত করবার দেগারে আলম আম এবং তাদের সহচর্য যারা লাভ করেছে তাদেরকে অসাধারণ অলৌকিকত্বের কি করেছে জনাদের সন্দেহে সাল্লাহ আলহি আসাল্লাম সাক্ষাৎকার দিচ্ছেন গুই সাপকে গুই সাপ হুজুরের বক্তৃতা কথা বুঝতেছেন এবং জবাব দিতেছে হুজুর সাল্লু আলিজু আসাল্লামের খিদমতে এক বলত বলু আসে মকদ্দমা করতেছেন হুজুর তার মকদ্দমা মীমাংসা করতেছেন হুজুর সাল্লু আলিজুসাল্লামের খিদমতে হরিণ আশা নিবেদন করতেছেন হজুর সাল্লবসাল্লাম তার সমস্যার সমাধান করতেছেন আমরা কত ভাষাবিদ ছেলে কত ঢিড নলেজ গভীর জ্ঞানের অধিকারী ছেলে বিশ্বের সমস্ত জ্ঞানী গুণীরা সেটার কল্পনা এবং চিন্তাও করতে গিয়ে আলম অতীত থেকে কামত পর্যন্ত আনেওয়ালা উন্মতের জন্য যেমন জ্ঞান প্রয়োজনীয় সবকিছুর সারণ নির্যস আমাকে দান করেছে আরো আশ্চর্যের বিষয় পিছনের ঘটনা কোরআন শরীফে এসেছে হজর সালামলাইকুালাম সবচেয়ে সবচেয়ে দুর্বল সবচেয়ে ক্ষুদ্র প্রাণীর সঙ্গে কি করতেছেন আলাপ করতেছেন তাঁর সাক্ষাৎকার হইতেছে ফিফিলিকার সঙ্গে আলোচনা হইতেছে এবার কি বলল সালেমান আলাইকু ইসলামের ট্রান্সলেশনের সেই বক্তৃতা এবার কি ধরল এবং কিভাবে যে তার এই আলোচনা হল আল্লাহ যদি নাকি এই গভীর জ্ঞান এবং শক্তি যদি দান না করতেন এটি কোন অবস্থাতেই সম্ভব ছিল সবচেয়ে ক্ষুদ্র পাখি ক্ষুদ্র পাখিকে সালামের প্রতিনিধি বানাইয়া দেওয়া হচ্ছে এবং সে ভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতেছে সুজিপত্রের বিনিময় করতেছে সালাইমান সালাম একটা মজলিসে প্রস্তাব রাখলেন যে এই খবর এসেছে দক্ষিণ ইয়ামনের সভাক্ষত্রের মহিলা নেত্রী বিলকুজ ইসলাম কবুল করার উদ্দেশ্যে আমার দরবারে রানা হয়ে গেছে তার একখানা বিশাল আকারের সিংহাসন রয়েছে তার উপস্থিত হওয়ার পূর্বে সে সিংহাসন কে মজলুসে পৌঁছিয়ে দিতেও পারবেল ফ্রি টুর্মিনাল জিনিস জিন্দুর মধ্য যে রাক্ষস আর সবচেয়ে বড় দান ছিল সে বলল জানাব আপনার এই দু এক ঘন্টার মজুর হওয়ার আগে আগেই আমি এই সিংহাষণটা আপনার মজুরি উপস্থিত করে দেব হাজির সালাইমান আলহালামের সাহাবি হাজির সালাইমান আলহিসের দীর্ঘ সহচর্য প্রাপ্ত হাজিরতের আসিফ বরফ রাজিয়াল্লা তালু বললেন যে আনা আমরা বিশি কবল আইন আর উপকার জনাব হজরতের সর্বতের বরকতে আল্লাহ আমাকে কারামত দান করেছে আমি চোখের ফলকার দৃষ্টি ফিরেবার পূর্বেই সিংহাসন দক্ষিণ ইয়মন থেকে আপনার মজুরি সে এক্ষন পৌঁছে আছে আজ দুনিয়াতে যত জ্ঞান আর বিজ্ঞানের অগ্রযাত্রা চলেছে এত দ্রুত যাত্রা তো হয়নি চোখের ফলক ফিরাবার আগে এত বৃহৎ সিংহাসন আইনা মজলিসে উপস্থিত করে দেওয়া এ তো সম্ভবপর কি আর এই অসম্ভব কথাগুলি আমি আই করজলিসে তার তাদের সৌচর্য সাহাবাদের হয়েছিল আল্লাহ বিদে আমাদেরকে কবুল করে দিন চার দিন ব্যাপী ওরা পাঁচের আলোতে যে কথাগুলি হবে আল্লাহ আল্লাপাদ প্রা আমাদেরকে খুব খুব মনোযোগ সহকারে শুনবার চৌহদান শুনবার নয় মনোযোগ সহকার আল্লাপাদ শব্দ ব্যবহার করছে ফাঁস নয় ফাঁস কানে ও কারণ শোনা তো সব জীবজন্তুও শোনি জীবজন্তু শুনে না বরং জীবজন্তুর কান আর কানের ভাষি শীঘ্র আমাদের কান থেকে আরো কি ঘষে গেলবা জুমলা খাইবা হামদা মাস এই মাটির তৈরি কান্ত সমস্ত জীবজন্তুর রয়েছে তারা যে শোনে না তা তারা খুব শোনে কিন্তু ঘোষে গেল মা আদা মাস ফার্স্ট দিলের কান মনোযোগী কান আল্লাহ একমাত্র মানুষকে কি করেছেন এজন্য আমাদেরকে দিনের কথাগুলি বরং মনোযোগ সহকারে সম্ভব মনোযোগ সহকারে শুনব শুধু কানসুখ করার জন্য শুনব না আমলের নিয়তের সম্ভব কিভাবে এবং শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখব না এই কথাগুলি আরেক ভাই বোনের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৎকাল এরাদা করব अल्लाह हम विद्वान दिन कथागुली मनोज सहकारी नियत सुनबीन आक भाई बोणर का पचीर नियतलिस पासित राम अनेक कान दिन आग्रह नहीं সম্মানজনক কথা থাকবে আসলে তো আল্লাপাক বলেছেন ওয়াকার নকমভাবে ভিআইসি ব্যক্তি মন্ত্রী মিনিস্টাররা যেভাবে সেভাবে রাস্তায় ঘোরাফিরাটি করেন তারা শাসক কেন্দ্রে অবস্থান করেন একান্ত যদি তারা কোথাও যেতে হয় তাহলে তাদের সাথে বিরাট পাহাড়দার থাকে বিরাট রক্ষী থাকে বহুত বড় সেই বউডিগার্ডের দল তাদের পেছনেছি থাকে জিনিস তার বড় দাম সেই ভাবে মুসলিম জাতির আম্মা জানরা হল ভিআইপি পার্সন অতি গুরুত্বপূর্ণ জমান যারা দুনিয়াতে মানব তৈরি এবং মানব প্রোডাকশনের দায়িত্ব ভার গ্রহণ করেন এই তারা যেখানে সেখানে ঘর থেকে বেরিয়েছি যাবেন না गाय तक अल्लाह को जतदिन पर्तार अधी ने माँ बाबा तर से दायितभार आदाय हो जब माँ बाबा तर दीबें तक दायित्वर स्वामी पर चरित्र ऊपर को आघात हानते ना নিতান্ত যদি ঘর থেকে বের হতে হয় বড় সাবধানতার সুস্থ করবেন তারা বেরিয়ে আসবেন আজ যখন এই পবিত্র মহাকালে আপনারা আসতেছেন আসার আগেই দোয়া করতে থাকবেন আল্লাহ বলেছেন আপনি আমাদের হেফাজত করেছেন ধন্যবাদ আমরা দুনিয়ার কোন মকসদে যাইতেছি তোমার এই অ্যালামার বাণী শুনবার জন্য আমলের নিয়তার এড়া দিয়ে নেওয়া যাইতেছি আমাদেরকে আপনি হেফাজত সীল আবার বাড়িতে আইনা পৌঁছে যাবেন এবং খুব মনোযোগ সহকারে কথাবার্তা না বলে কথাগুলি শ্রবণ করার আমাদেরকে তো দান। এবং কোন গল্প বুঝল হৈহলার মাধ্যমে না আসি বলেন আমরা স্টেজে আমরা কুত্রে থেকে মজলিসে আসতে থাকি এবং যখন মজলিসে পুরুষদের মহিলাদের নয় শুধু আমার পুরুষ শ্রোতা বিন্দুদেরকেও বলতেছি আমরা মজলুসে বসবো কেরকম যেরকম কান্না আলার উ সেই ইচ্ছা করলে যাতে আমাদের মাথার উপরে পাখি বসতে পারে শাহবা ইসলাম যেভাবে বসতেন আমরাও এইভাবে নিরব ভাবে কি করবো বসে থাকব এবং এই নিরব ভাবে আমরা বসে থাকব, হায়া লজ্জার সৃষ্টি আমরা বসে থাকবো কানা মজলসো রসুল্লাহ হায়া রসুল করিম সাল্লু আলাই্লামের মজলিস ছিল হায়া লজ্জা আদবের মজলিস মজলিস হায়া এল ও আদাবিল আদাব হায়ার মজলিস তাহলে আমাদের এই মজলিস যাতে লজ্জার বিপরীত স্মরণের বিপরীত হায়ার বিপরীত কোনো কাজ না হয় এবং কোন রকম ব্যাধি না হয় কোন রকম উচ্চবাচ্য না হয় সেদিকে আমরা কি করবো খেয়াল রাখব এবং আল্লাপের তরফ থেকে রাজা হয়ে গেছে হার হার কদমে আল্লাহ সব দান করবে এবং হার হর কদমে আল্লাপা গুনা মাফ করে দেবে হার হর কদমে আমাদের মর্যাদাকে আল্লাহকে বাড়াই দেবে এবং মজলুসে আসার বরকতে আল্লাহ আমাদের সমস্ত ছবিরা ছোট গুনাগুলি মাফ করে দেবেন এবং হার হার গুনার খালি জায়গাকে অবদ্যালতু সৈয়া তিন হাসানা নে আমল দিয়ে আল্লাপা আমল নামাকে পরিপূর্ণ করে দেবেন কোন ভাই যদি বাড়ির থেকে এই নিয়তের না এসে থাকেন অন্য কোন এলাকায় এসে থাকেন সে যদি এই মজলিশের নিয়তকে সাফ করে বসে যায় আল্লাহ পর্যগার বলেন তারাও মারুম যাবে না তারাও লাভবান হয়ে যাবে। তারাও লাভবান হয়ে আসবে আলহামদুলিল্লাহ মজলিস গত আপনাদের সামনে সূর্য বকরার দ্বিতীয় রুকুর তলাবাচ্ছ হয়েছে এবং আল্লাপাক ত্রবার যতদূর তৌফিক দান করেছেন সহিহি বলার চেষ্টা হয়েছে আল্লাহাকারে আলম আজ তৌফিক দান করেছেন আপনাদের সামনে সৌর বকরার দ্বিতীয় রুকুর থেকে তলাও আল্লাহাক আলম সহ সহি কথা বলার তৌফিক দান এবং আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তহবদান করেন যে এলাকায় তফসিল হইতেছে আল্লাহ পুরা এলাকার পরিবেশকে এই মাহাবলের বরফতে পরিবর্তন ঘটে আপনি আদর্শ এলাকায় এক্সপেরিমেন্টাল এলাকায় ইমান্দারদের এলাকায় পরিণত করে দেন এলাকার থেকে আল্লাহ সর্বরকম বেইমানি সবিশি বেহাই নীলুজ্জপানা আমলকে আল্লাহ পারজন করে দেন আল্লাহ কাকার আলম পুরো এলাকাকে শাহাবাদের পরিবেশে পরিণত করে দেন এবং শাহাবিয়া মহিলাদের মধ্যে যে চরিত্র আমল ছিল উম্মাহাতুল মৌমেনিনের মধ্যে যে চরিত্র আমল ছিল আল্লাহ পুরো এলাকার মহিলাদের মধ্যে উম্মাহাতুল মৌমেনিন শাহাবিয়া মহিলাদের চরিত্র পয়দা করে দেন এবং ভবিষ্যৎ এই মানলার সন্তান যাতে দুনিয়াতে পয়দা হয় আল্লাহ এরকম একটা পরিবেশ এলাকায় কয়েল করে দেবেন যেই প্রাথমিক কথাগুলি আমি প্রত্যেক জায়গায় বলে থাকি সংক্ষেপে আমি বলার চেষ্টা করতেছিমীর সাদ করেছেন যার ভিতরে আল্লাহ পাক কালাম থাকবে না তার কলম হয়েছে বিরান সৈন্য খালি ঘরের মতো घर दीर्घ दिन पर्त को जन मानव बस करना से घर शयतान जीद्रव अड्डा परिणत हो जाए ठीक तेमी भाव जार भरे करणशरीफ थे तार फलम शयतान इंगलिस अड्डा परिणत हो जाए एक जी जे जी के करण शरीफ कुछ अल्लाह पाक पवित्र कर दिए আমরা কি পবিত্র জাতি না অপবিত্র জাতি আমাদের জন্ম কি পবিত্র না অপবিত্র আমাদের জন্ম শুদ্ধ না অশুদ্ধ আমাদের জন্ম সহি না গলত যেহেতু আমরা এই কেতাবুল্লাহ মার্ফতে জন্ম লাভ করেছি কিছু লোক থেকে ধারণা করতে পারে এই চারজনকে আর কি সময় এখানে লাগায় বসে থাকতেছে কেন কি লাভ हमें बोलो जरा यह कथा बोलें ता निम खरा ता ना सतु ता जी निजेको पवित्र सन्तान दाबी करवित्रता तान कर ता निजेदी शुद्ध सतान दाबी करें ते शुद्ध करा जो मन कर जन्म निखुत नाई তাহলে তাদেরকে সন্দেহমুক্ত দুনিয়াতে আসার সহজিব দান করেছেন এই কোরআনে পাঠ এবং এই শিয়ারির প্রথম আয়াত এমন এক কিতাব যে কিতাবে কোন সন্দেহ না তাহলে এই কিতাবের আইন আর কানুন মোতাবেক যদি আমরা জন্ম লাভ না করতাম তাইলে আমাদের জন্ম কি সন্দেহ হতো ধরে যদি বাংলাদেশের সংবিধান মতেই জন্ম লাভ করতেন তাহলে আপনাদের জন্ম কি শুদ্ধ হতো কোন অবস্থাতেই না কারণ যেই দলে ক্ষমতায় আসে সেই দল বলতেছে অতীতে কারণ একটি সংবিধান করে গেছে এখানে অনেক ভুলপ্রান্তি যেখানে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে জাতির সঙ্গে মির্জাফরি করা হয়েছে এই সংবিধানকে আমরা সন্দেহ মুক্ত করা মির্জাফুরি মুক্ত করা সম্পূর্ণভাবে পবিত্র করব সেই সময় যারা জন্ম হয়ে গেছিল তারা তো সব মির্জাফরের বাচ্চা জন্ম হয়েছে আবার পরবর্তীতে যারা আসতেছে তারা বলে অতীতে যারা নাকি সংবিধানটি কি করেছে নরচড় করেছে তারা সব মির্জাফরই করেছে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাহলে আবার এই পাঁচ বছরে যে বাচ্চা জন্মবে তাহলে সব মির্জাফরের আওয়ার জন্ম লাভ করবে ভালো হওয়ার কোন উপায় ছিল আলহামদুলিল্লাহ কোন সংবিধান মতে কোন দল আর কর্মসূচিতে জন্ম লাভ না করা ওই জাতীয় কর্মসূচি ওই কালামুল্লাহ শরীফিক ওই সন্দেহমুক্ত কিতাবের আলোকে জন্ম লাভ করার কারণে আমাদের জন্ম পবিত্র আমাদের জন্ম শুদ্ধ আমাদের জন্মে কোন রকম গোলমাল নেয় কেবা এই কথাটা তো দুই নাই কোরআনের আইন মতে জন্ম নিয়েছেন এই কথাতে কোন দ্বিমত আছে যদি কেউ বলেন ওই দেড় হাজার বছর আগের পুরাতন কেতাব মতে আমার মতে আপ লিডার জন্ম লাভ করেছে আমার মতো আপ টু ডেট সন্তান জন্ম লাভ করেছে তাহলে তো আমি তো মৌলবাদী হয়ে যাব ফান্ডামেন্টাল হয়ে যাব আমি তো বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক কিতাব মতে জন্ম লাভ করেছি দেড় হাজার বছর আগের কিতাবের ভিতরে আমি যদি ঢুকি তাহলে আমার ফাস্টিস আমার সম্মান বাঁচবে না मन करें वज्ञानिक पद्धति लक्ष लक्ष पोल्ट्री फार्मे मुरगर बच्चा जन्म लाभ करते बहु डेरि फार्मे गरीब बच्चा जन्म लाभ कर जन्म लाभ करते मम जमाते सामिल हवा कि सम्भवपर होते एखे जिज्ञास करी हमारे सबा की कुरान शरिफर आलोक जन्म लाभ करा अथे मते वैज्ञानिक पद्धति जन्म लाभ करा कुरान मत जन्मलाभ कर हाथ देखा स्वीकार करते आब्बाओ ठीक आम्मा अब्बारों परिचय आम्मारों परिचय आम्मा আব্বা আম্মা কি দেশের গরু ছাগলের নয় আচ্ছা তাহলে দশ কমটা কথা গরু বাসুরের আম্মা তো ঠিক আছে কোন গাভীর বাসা কিন্তু কোন বলর যে তাদের আব্বা সেটা কি বলা যাবে ছাগল ছানার মা যে কোন ছাগল এ তো অবশ্যই বলা যাবে কোন ফাটা সাহেব যে তাদের আব্বা এই কথা কি কখনো বলা যাবে जरकम मेर परिचय दीते अब्बान दीखी कमिशह दर नाम तो बोध एक् खूब काने पड़ते ब्रिटिश और अमेरिकार लोकर शरा सत्तर भागर बाबा क्या शतकरा सत्तर पार्सनर बाबा क्या ও তিরিশ সঠনের মা ঠিক আছে তার মধ্যে তো মুসলমান যারা আছে তাদের সবাইরে মা বাবার ঠিক আছে এছাড়া অন্যান্য জাতির মধ্যে যারা পবিত্র আছে জীবন জীবনযাপন করে তাদেরও ঠিক আছে কিন্তু যারা বেলেগাম জীবন জীবনযাপন করতেছে টোনিয়ার ঘুষের আদর্শের অনুসারে হইতেছে তাদের কাহোই বাবা কেনাই আপনাদেরকে কষ্ট দিয়া আমিও কষ্ট করিয়া তাদের বংশের অবস্থা কি এটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে আমেরিকা এবং ইউরোপে নেওয়ার প্রয়োজন করবে না আমি এই দেশের গরু অবস্থা যদি আপনাদেরকে দেখাইয়া দিই তাহলে আপনার বুঝতে পারবেন যে তাদের অবস্থাটা কি আমাদের গরু জন্মের অবস্থা যেই তাদেরও জন্মের অবস্থা কি কম আছে এখন জেনে নাকি তোর দাদির বাফের ওরা এই সে বলতে পারবে তোর বংশের পরিচয় কি তারা দিতে পারবে তাইলে টনিয়ার ভুল সাহেবদের নানার বাড়ির কোথায় দাদার বাড়ির কোথায় তারাও বলতে কি তাইলে আমাদের দেশের গরিষাগর জীবজন্তুর বংশের পরিচয় যা তাদের বংশের পরিচয় কী তাহলে তাদেরকে চেনাবার জন্য পরিচিত করাবার জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন কি করে নাই আমাদের দেশের জীবজন্তুর বংশ পরিক্রমা যায় বংশের পরিচিতি যা তাদের বংশের পরিচিতিও তাহলে হিংস্র প্রাণী জীবজন্তু যত দুর্বল প্রাণী আছে সেগুলি কি বধ করে আর সেগুলিকেই কি করে তারা নির্মূল করে আর ধ্বংস করে ঠিক তেমনি ভাবে ওই হিংস্র জাতি ওই হিংস্রগুলি আজ সবচেয়ে দুর্বল মুজলুমকে তালাশ করে করে তিনি আছে বধকরণ কি করতেছে প্রোগ্রাম করতেছে আল্লাহকার তাদের জুলমচারের হাত মজলম মানবতাকে রহায় দান করেন অল্লাপাকলম মজলম শহীদ মোমিন আফগানিস্তানের মোমিন পাক প্রদার আলম হফাজত আল্লাপাকার আলমের সাদ করুন আল্লাহাক মানুষকে সম্বোধন করে বলতেছে আমরা পঞ্জাটি মানুষ আমাদের আদি আব্বা আম্মাকে হজরত আদম আলহসালাম হাওয়া হওয়া আলহাম তাহলে আমাদের মা বাবা এই দুইজন যাদের মা বাবা আদম আলাইসালাম মা হাওয়া তারাই ইনসান তারাই ঠিক কিন্তু যারা বাবা আদম মা হাওয়াকে আদি পিতামাতা স্বীকার করে না তারা কিন্তু ইনসান তারা কিন্তু ইনসান এখন ওই পার্থিত্য জাতির কাছে যদি জানতে চেষ্টা করে তাদের কিছু সংকল্প ধারণা দিয়ে ফেলেছে আমাদের বাবা বানর দাদা হনুমান আমরা তো হনুমানের আওলা আমরা তো বানরের বংশধর তাহলে বানরের যেরকম নানার বাড়ি ঠিক নাই হনুমানের যেরকম দাদার পরিচয় নাই তাদেরও বাবা দাদার পরিচয় কি নাই এবং দেওয়াদের চিন্তা তারা কি করেন তাহলে তাদের স্বভাব আমাদের স্বভাব কখনো এক প্রকার হতে গিয়ে পারে না তাহলে তাদের সঙ্গে আমাদের সঙ্গে কোন রকম নির আল্লাপর ভুলে যাওয়া মানব জাতিকে জনাবি মোহাম্মদুর রসে সাল্লামের বরফতে দেড় বছর আগে প্রেরণ করে সেই লাইন কোনটি মানবের সঠিক কুষ্টি নামাখি এগুলি মক্কাভাসীদেরকে সর্বপ্রথম জানাইতে আরম্ভ করেছে কিন্তু জয়গুলোর ছিল তারা এই কথাগুলি গ্রহণ করতে আর পছন্দ করতে কি তারা তার গুলিটা করতে আরম্ভ করেছে এই পর্যায়ে রসিদ করিম সাল্লাহ আলাই সাল্লামকে মারধর করতেও তারা চিন্তা কিদা হজুর সাল্লাহ উপর অত্যাচার অবিচারের স্কিম ওলার চলতেছিল সেই অবস্থায় এবং আর বলতেছেন ও মক্কার কাফেরা এই নবী এই মহাম্মাদের কি অপরাধ আগে তোমরা সাব্যস্ত করপরাধ থাকে তাহলে একটি মাত্র অপরাধ আতাকল নারাজাম রব্বি আল্লাহ নারাজারব্বি আল্লাহ তোমরা এমন এক ব্যক্তির উপরে অত্যাচার করতে চাও সে মাত্র অপরাধ করলে এটাই করেছে যে আল্লাহ ছড়া দ্বিতীয় কোন মহবুদ নাই আল্লাহ ছড়া দ্বিতীয় কারোর সামনে সজদা করিবো না আল্লাহ ছড়া দ্বিতীয় কেউ সজদা করার উপযুক্ত নয় এই ছাড়া এই রকর আর কোন তার লাইফে জীবনে কোন অপরাধ আছে কি বলে কোন অপরাধ আছে এমন একটি ঘটনা কোরআন আছে। সুগতুল মোহমেন্ট ফেরাউন একদিন তার অ্যাসেম্বলিতে প্রস্তাব এনেছে যে মূসা আলহালামের প্রযোজনা ও পরিবেশনা করেছে চট্টগ্রাম বলে কোন অপরাধ আছে এমন একটি ঘটনা করন শরীফের সুরতুল মহমেনে আছে সুরতুল মহমেন সেরাউন একদিন তার দিতে প্রস্তাব এনেছে যে মুরসা আলহালামের গতিবিধি ভালো নয় সেইভাবে এই মিশনে চলতেছে তোমাদের প্রাচীন ঐতিহ্য সেরাউন সবকে যে তোমরা খোদার মর্যাদা দিয়ে রেখেছ এই কৃতিত্ব আর থাকতেছে না এই জন্য আমার প্রস্তাব হল সবাই মতামত দিয়ে দেয় এক কিলো মৌসা মৌষাকে কি করা হবে কত লোক এবং মজলিসের দ্বিতীয় আর এক নায়কের মজলিসের গত লোকজন সবাই তো তার কালে কালে জি হুজি কালে কালে জি হুজি এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত একজন মর্মেন সেরাওয়ানের মজলেসের উদ্যতন সদস্য ইয়াস্তমিমানহ ব্যক্তিগত বোধে বা নিরীভাবে করতেছিলেন তিনি যে খাটি মহমেন এ তিনি প্রকাশ কি করেন নেই প্রসার তিনি কি করেন নাই কিন্তু আজ নবীর বিরুদ্ধে যখন নাকি হত্যার প্রস্তাব হতেছে এই সময় যদি নিরিবিলি তসবিয়ার এবার যুপ্ত থাকে তাহলে তার ইমাম থাকবে না এই জন্য তিনি নিরবতা ভেঙে দাঁড়িয়ে গেলে। আমার দুটি কথা ফেরাউল সাহ প্রস্তাব এনেছে মৌসা আলসালামকে আত তুলু মুসা হত্যা করল আচ্ছা হত্যা করবেন কি অপরাধে আগে সে অপরাধ নির্ণয় করতে হবে অপরাধ নির্ণয় করে এমনি হত্যা করার প্রস্তাব করবেন সবাই জি হুজুর করে সমর্থন দেবেন এটা তো হতে কি এখন পুরো মজলুস নীরব কোন অপরাধ তো সাব্যস্ত করা সক্ষম হইতেছে না তখন ওই রাজির ওই যার না ফরাসী লোকের সুরাই আছে ওই মৌমেন্ট তিনি বললেন এই মুসা আলসালাম পবিত্র লোকটির কি অপরাধ শোন আকপুত লো নারা জুলানেরাউল সাহেকে হত্যা করার প্রস্তাব করতেছে এক্ষুনি আপনারা সমর্থন করার চিন্তা করতেছেন তার অপরাধ কি আই অতুলরবির তিনি একমাত্র আল্লাহ ছাড়া কোনো মহবুধ নেই কথাই বলেছেন লায়াল মহল तुम्हारा अपराध मन करो नूर्कलम हत्यार षंत्र लिखते हो तुम्हारे भलो तुम्हारे भविष्य दुर्योग मुहूर्त आ राउन जेदिगे डाकते जिर मंगलमय पथ नए जर मुक्तर पथ नए बर मनोजग सहकार कथा कटे शिमें जेदिगे तुम्हारे डाकते এতেই এটাই সামিল সঠিক পথ পায়গাম্বরের বিরুদ্ধে পবিত্র ব্যক্তির বিরুদ্ধে তোমরা ফেরাওয়ানের প্রস্তাবকে অনুমোদন দেওয়ার চেষ্টা কি করোনা তোমরা হয়তো আশ্চর্য যে আমি এক ব্যক্তি ফেরাওয়ানের মতো ডিক্টেটারের মোকাবেলার এরকম বীরত্ব আর সাহসিকতার সহিত কথাবার্তা বলতেছি আমার চিন্তা তোমাদের করার প্রয়োজন নাই আমার বক্তৃতাকে তোমরা খুব তাড়াহুড়া করে গভীরভাবে চিন্তা যদি না করো তাহলে ফাঁসা কাজ করো না কর আমি তোমাদেরকে যা বলতেছি সময় হারিয়ে গেলে যখন তোমরা সেটা স্মরণ করবে হায় আফসুস করবে তখন আর তার কি হবে না সত্যিকার দায়িত্ব আদায় হবে আমার চিন্তা তোমাদের করতে হবে আমি ফেরাউনের মতো যা আমার ডিপ্ট মোকাবেলায় বস্তুতা দিককে দাঁড়িয়েছি আমি নিজেকে তো আগেই আল্লাহর হাওয়ালা করেছি আমি তো আমাকে কার হাওয়ালা করতেছি কাস্টুডিও আর দায়িত্বে দিতেছি আল্লাহ পাঠ করবার তিনি বন্দা সম্পর্কে সঠিক বিছেনার সিদ্ধান্ত নেবেন যদি রাখা ভালো মনে করেন বন্দাকে রাখবেন যদি তার দরবারে নিয়ে যাওয়া ভালো মনে করেন নিয়ে যাবে। বন্দা তো দুনিয়াতে চিরকাল থাকার জন্য কি आई कुदरत जत भाला मन करतक्ष मन करा भलो जो आपत्ति हजरतेजी तला एकदिन युद्ध मैदान शत्रू मोकलार तलोवार हाथे किमाया करते एक लोक बोले जाना এই শত্রুর তলমার চলতেছে এই সময় আপনি এরকম ঝিমাইতেছেন এখন তো শির উচ্ছ এটি কি পারে এত নিশ্চিন্ত কেন তখন তিনি বলেন দু রোজ আজ রোজ আজ হাজারোজ একে কদা কাজা রোজ একে কদানেশ রোজ একে কদা বাস কো না । রোজে কেপাজার মেসতে দরু মরব নাইয়া মত রোজে কেপাজার মেসতে দরু মরবে না মত দুটু দিন বন্দার সামনে এমন রয়েছে যে দুদিন ভয় করলে কোনো লাভ হবে না হয় আগামী দিন মরব বা আগামী দিন মরব না রোজে কেপাজার বা চৌদ্দ আগামী দিন যদি আমার মৃত্যু তব্দি লিখা থাকে আমি বাঁচার জন্য যত আশ্রয়স্থল তালাস করব বাঁচার জন্য যত চেষ্টা করব এক মুহূর্ত কি বাঁচতে পারব আর মরদে রোজে আর আগামী দিন যদি আমার মৃত্যু লিখা না থাকে তমাম পৃথিবী যদি আমাকে মারিবার চেষ্টা করে তবে মারাতো দূরের কথা আমার প্রসঙ্গও বাঁকা করতে কি পারবে না ভয় করি তো কোনো লাভ নাই যেদিন মৌত হবে সেদিন ফিরানো যাবে না যেদিন মৌত হবে না সেদিন কেউ মারতে কি পারবে না তাই আমি ব্যর্থহীন ভাষা সব কথা যত বড় জালিমি হোক না কেন ডিকটেটর হোক না কেন তার মোকাবেলায় বলতে কি আমার কোন ভয় আছে এই রাজমেন্ট সেরা ওনার অ্যাসেম্বলিতে দাঁড়াইয় বক্তৃতা আজ এমন জাহাজ কালে মতো হাকিম ইন্দা সুলতান ইন জাহাজ সবচেয়ে উত্তম জাহাজ বড় জাহাজ জালিম শাহিব মুখের উপরে হক তার কথা বলে অনেক এই ধরনের অনেক ঘটনা কি করা হয়েছে উল্লেখ করা হয় রসুলে করিম সাল্লু আলাইসাল্লাম মক্কায় মাঝজমা থেকে যে হিজরত করতেছেন তাঁর কি অপরাধ আর একটা অপরাধ তিনি অপরাধী সমাজে কেন থাকবেন নিরাপরাধ تینی অপরাধی সমাজে থাকবেন কেন সবে কত টাকা ধরে یاد করে ল তینی অপরাধی সমাজে থাকবেন কেন নীরব হল বলর হাই তরবাতাম ইয়া ফিতাত আজ গায়বে তাহরিরে কাই মক্তুল রাজুজ বে গুনাহে নিস্তে তাফসিরে কাই মক্তুল রাজুজ বে গুনাহে নিস্তে যাকে হত্যার ষড়যন্ত্র করা হতেছে তার সবচেয়ে বড় অপরাধ তিনি কেন এই সমাজে থাকবেন নিরপরাধ এ কথা বুঝবার জন্য দেড় হাজার বছর আগের পরিস্থিতিতে আপনাদের যাইতে হবে না আপনাদের নোয়া পড়ার অবস্থা দিয়ে হবে বুঝাইতে পার এই এলাকার কোন মার্কেটে যদি একজন অনেক তার ভালো লোক ব্যবসা করতে চায় মাফে কম দিব না माले भेजाल करा दु नम्बर पद्धति से व्यवसा कर तब मार्केट सबई गिरुद्ध हो तुम्हें फ्लैटे लाथी मार्ग सततार वसा करतेमां चले कौशल मार्केट बजार के उच्छेद करते भलो जानी एरक भार लुक देखना ये मार्केटे से कटते पर छ घटना आपन सामने आल्हमदुल्ला हमें व्यवसायी बुझाइना शहर किस अफिस टफिस आठात करी को भलो लोसा जो ना किफिस बस घुस टूस किचु खाबा भलोभ दायित्व आदाय कर आरम्भ कर दफ्तरी पर सबा तरुद हो कथारवित्र देखते मार्च अफसर तालाइते हैं भलो कर जानी की भावे एंटी करपशन ढुकैते हैं कि भाव तरह फाइलपत्र गोलमाल करते हैं कि भावता बदली करते हैं भलो कर এ লোকের অপরাধ কি এই অফিসে অপরাধী অফিসে নিরাপরাধ এই অপরাধী বাজারে অপরাধী মার্কেটে সে কেন থাকবে এই সব তার কোনো অপরাধ আছে তাহলে এটা বুঝবার জন্য আপনি সেই মক্কা শরীফের ঘটনার কাছে যাইতে হবে না হার হার এলাকায় এই ঘটনা এই অবস্থা রয়ে গেছে সবাই বলাগি সালামকে বলতেছে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য যেভাবে চালায় আর চালবো। তোমার এত মাথা ব্যথার কেনা হলো তুমি মাফে কম দিতে পারিবে না মালে গেছাল পুততে পারিবে না ঘুস খাইতে সুদ খাইতে পারিবে না এই সেই বলতেছ তুমি আমাদের এলাকায় ছাত্র কি পারবে না হজরত রুত আলাইগুলামকে বলতেছে এই সমাজে বাস করতে হলে আমাদের সঙ্গে মিল মিলমালাপ করে থাকতে হবে ইন্দ্র ওনাকেই এটা থাকবে ওনা বেশি পবিত্রগিরি দেখাইলে আমাদের এলাকায় তিনি থাকতে কি পারবেন বরং আমি বলবো কোরআনে পাহাকে যে সমস্ত আমবিআই ক্রামের ঘটনা বলা হয়েছে তাম আমি আই ক্রামের সঙ্গে তাদের কমের বই একমাত্র কারণ অপরাধীদের সঙ্গে কেন মিলেমিশে থাকলো না অপরাধীর সঙ্গে কেন সায় দিল না অপরাধীর সঙ্গে কেন তাল মিল এল না অপরাধীর মোকাবেলা কেন করতে গেল এইটা ছাড়া আমবিআই ক্রামের আর কোনো অপরাধ ছিল জনাবসলুল্লাহ রসল্ল্লাহ আলহিউসাল্লাম মক্কা নগরীর থেকে হিজরত করলেন গুজরের সবচেয়ে বড় অপরাধ তিনি কেন থাকবেন এই অপরাধী সমাজের নিরপরাধ কি বলে যাইতেও দেবেন তিনি হিজরত করবেন যাইতেও কি কোন রকম করে শহর করলেন তার ফর খোঁজ যায়নি একশো ওটের বিনিময়ে মাথা ঘোষণা হয়েছে একশো ওটের বিনিময়ে মাথা ঘোষণা হয়েছে সেই যুগের সর্ব উচ্চ সেই যুগে সর্ব উচ্চ দায় একশো ওটের বিনিময় হুজুরের কি মাথা আফগানিস্তানের সঙ্গে যখন রাশিয়ার যুদ্ধ চলতেছিল আফগানিস্তানের একজন প্রখ্যাত মুজাহিদ मौलाना जलालुद्दीन हाफानी सोआव अकुड़ाघटक मद्रास महाद्वस कंतु आफगानिस्तान जहाजी झापैया पड़े एखी तलेेबान सरकार प्रतिरक्षा मंत्रणालय दायित्वशील माथा रूश सरकार घोषणा दिए दस लक्ष ड দশ লক্ষ আমেরিকান ডলার এখন যিনি যুদ্ধ পরিচালনা করতেছেন মুজাহিদিনদের মুজাহিদ্দিনদের মুরুব্বীন শানুল তার মাথা ঘোষণা দিয়ে দেখা হয়েছে দশ লক্ষ ডলার আর তাম ওয়ার্ল্ডের যিনি বর্তমান মুসলমানদের মুরব্বীন তার নাম জানেন বলেন দেখিস শেষ উসামা বিন মোহাম্মদ বিন লব তমাম ওয়ার্ল্ডের কি মরু তাম ওয়ার্ল্ডের নেতা তাম ওয়ার্ল্ডের লেজেন্ড তমাম পৃথিবীতে যদি নাকি ইসলাম জেন্ডা হয়ে যায় এখন নেতা নির্বাচন করার কি ইলেকশন লাগবে কি বলেন তাহলে তাম ওয়ার্ল্ডের নেতা অলরেডি নির্বাচিত হয়ে গেছে কি বলেন মজাজ আজম তাম ওয়ার্ল্ডের সংস্কারক তাম ওয়ার্ল্ডের কুতুবুল আক্তার তমাম পৃথিবীর আবদাল আজম শেখ ওসামা বিন মোহাম্মদ বিন তাকে হত্যা করতে পারলে ধরে দিতে পারলে ভূষ ঘোষণা দিয়েছে বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দেবে সাড়ে পাঁচ হাজার পাইলে মুসলিম জহানের জন্য এমন এক নেতা নির্বাচিত হয়েছে যার মাথার দাম সাড়ে পাঁচ হাজার বহুত দামি আমি অনেক সময় বলে থাকি যে নয়া ভরা বাজারে আপনার একটা সাগরের মাথা কিনতে গেলেও তো বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা দিতে হবে কিন্তু এই দেশের তাম বেমান বুদ্ধিজীবীদের মাথা একত্র করলে এক পয়সা কেউ কিনতে আসবে কেউ ফসাধ করবে না আর ইমানের কারণে শহীদ ওসামা বিন মোহাম্মদ বিন্দার মাথা হয়েছে মুসলিম জাহানের যিনি নেতা নির্বাচিত অলরেডি হয়ে গেছেন হজর সলাহদ্দিন আইয়ুবি কুরদ্দির রহমদ্ল্লা পরে যিনি তমাম মুসলিম জাহানের মুরব্বী সাব্যস্ত হয়ে গেছেন তার মাথার দাম ঘোষণা হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি বাংলাদেশি টাকা আল্লাহ পাক পরবর্তীগারের মেহরবানি বেইমন্দের দৃষ্টি মুসলিম জাহানের যিনি মুরব্বী মনোনয়ন লাভ করলেন তিনি বড় দামি বেইমন্দ এত টাকা দিয়ে তার মাথা কিনে নিতে গিয়ে আছে যদি বলা হতো তার গতকাল যে অস্ট্রেলিয়ার কলেজ ইউনিভার্সিটির মেয়েরা মুসলিম বাইব করেছে ব্যগ্রোদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিয়েছে কেউ এই পত্রিকাটা না ও অর্থ কি জানেন ওসামা শব্দের একটা অর্থ আছে নাকি সিংহ পুরুষ কাজল অরুজ সেই সবজিল কামুস কেতাবে অর্থ লিখেছে ওসামা শব্দের অর্থ হল সিংহ পুরুষ তাহলে তাম ওয়ার্ল্ড দামি এবং সিংহ পুরুষ হলকে সে ওসামা বিন মোহাম্মদ বিন দাদে আল্লাহ হায়াত দরজ করেন আল্লাহকার কুদরতের ছা করে তাকে হেফাজত করেন চিত্র শেখ ওসামাদুল্লাহ কোথাকার নাগরিক মক্কা শরীফ বলেন কোথাকার নাগরিক আর মোহাম্মদুর রসী সাল্লাহ আলহিউের জন্ম তিনি নাগরিক কথাকার নিরপরাধ কেন থাকবেন এজন্যই তিনি মক্কা থেকে হিজরত করতে চলেন শেখ ওসামা বিন মোহাম্মদ বিন্লাবেন এই পাহাড়ি অঞ্চলে অবস্থান করার জন্য মক্কার হলিল্যান আর পবিত্রভূমি কেন চড়ে আসলেন মক্কাশরী তথা আরবমুলকের পবিত্র ভূমিতে আমেরিকার পাঁচ লক্ষ সৈন্য তিরিশ হাজার মহিলা তিরিশ হাজার মহিলা সৈন্য সৌদি আরবে অবস্থান করবে মুসলমানরা তাদেরকে খাওয়াইবে মুসলমানরা তাদেরকে বেতন দিবে তাদেরকে পুষবে এটা কখনো মেনে নেওয়া কি যায় না এই ছাড়া শেখ ওসামার আর কোনো অপরাধ কি আল্লাহ আগ করবার ব্যাপার মানবতার মুরুব্বী মানবতার বিষারের হেফাজ করতে সেই আমেরিকা খোঁজ ব্রিটিশের যারা সত্যিকার মানবতার জন্য ক্রন্ধন করতেছে তারাও এসামার পক্ষে লন্ডনের কেন্দ্রীয় শহরে লক্ষাধিক লোকের মিছিল তৈরি হয়েছে পত্রিকাতে আপনারা দেখেছেন মিছিলের আয়োজন কোন মুসলমান লিডার করে নাই মিছিলের আয়োজন করেছে খ্রিস্টান মিছিলের আয়োজন করেছে খ্রিস্টান এবং মিসিলে পঞ্চাশ হাজারের বেশি খ্রিস্টান ছেলে মেয়ে মেয়ের লন্ডনের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মিছিললে অংশগ্রহণ করেছে কি বন্ধু তাহলে শুধু মুসলমানের উপরে জুলম চলতেছে না মানবতার উপর জুলম চলতেছে মানবতার বিরুদ্ধে এই ফসুগুলি নেতৃত্ব দিচ্ছে আল্লাহ আল্লাপাক পরিগারে আলম এদের চক্র ধুম্র জল থেকে মুসলিম জানকে হেফাজত চার দিনের তফসিল মাঠ বলে ইনশাল্লাহ আলোচনাগুলি আল্লাহ যদি তহফিদ দাম করেন খুলতে থাকবেন আল্লাহ দিগারে আলম বলে ইয়া আই রোহনাস যারা সত্যিকার নাস যারা সত্যিকার মানুষ যাদের মধ্যে প্রেম আর ভালোবাসা আছে शब्द उन्सि अर्थ देशे मिनाल उनसे, उनसे शब्द अर्थ प्रेम और भलोबाषा ना से बुध रब्बो हे मानुष हे प्रेम और भलोबाषार प्रतीक ओ बुधू रब्ब तुम्हारे मध्य सत्यार जो मानवतार दरदार प्रेम और भलोबाषा था ও বুদ্ধুর আব্বা আল্লাহ তোমরা আল্লাপ প্রার মাত্র যারা এখনো আল্লাহকে স্বীকার করতে পারো নাই এক আল্লাহকে সেদা না করে দায়রদার সাজদা করতেছ তারা এক আল্লাহকে যারা এখনো যাদের ভিতরে মনাফিকির আছে তারা মনাফিকির থেকে তা করে ভাবে আল্লাহ আল্লাপের বান্ধা হয়ে যাও যা না সর্বদৌ এখনো যারা পাপা সারের গুণায় লিপ্ত আস তারা সমস্ত পাপ আর গুণার্থ অভাব করে খাটিভাবে পাকের বান্ধা হইয়া যাও। যারা পাকের খাঁটি বান্দার নিয়েছ তারা তাদের আমলকে আরো খাঁটি কর তারা তাদের আমলকে আরো তাকুয়াওয়ালা বানাও আরো দামি বানায় আল্লাপাক পর আলমের তাকাল রোভ পাকের মারফত হাসিল করার জন্য বেশি বেশি বন্দী দিতে আত্মনিরোপ করতে আরম্ভ কীম যখন পান্দা এক আল্লাহকে স্বীকার করবে এক আল্লাহ ইবাদত করবে তখন তাদের মধ্যে একমাত্র আল্লাহর সৃষ্টির প্রেম আসবে আল্লাহর সৃষ্টির দরদ আসবে আল্লাহর সৃষ্টির ভালোবাসা কি এবং ইমাম ফকরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহ বলেন যে আল্লাহ আল্লাহের ইবাদত করা মানুষের উপরে দায়িত্ব আর কর্তব্য আল্লাহ যেহেতু তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ যেহেতু তাদেরকে পয়দা করেছেন এবং দুনিয়ার জলো অত্যাচার মানামারি হানাহানির থেকে যদি বাঁচতে হয় তাহলে মুরব্বী একজনকে মানতে হবে না তাহলে লাল রকম বিশ্ব মানব যদি নাকি হানাহানির থেকে জোলম অত্যাচার থেকে রেহাই আর পেতে হয় যদি বাঁচতে হয় হাত থেকে बातार जी आशा करते हैं एक अल्लाहर इबादत कर ले तुम्हारा मुस्तर पथ खुजे पा एक अल्लाहार हेबाद आत्मनियोग कर मध्य प्रेम भलोबासा और महत्व और शत शत नेता लीडर पूजा कर ले शत शत देवदेवर पूजा कर ले मानवतार की आसबे ना से मुक्ति और रेहाई की आसबेना সরওয়ারে যে বাফ কটল দাতে দেো হয় হুকমেরা হয় বসি বা বিশ্ব মুরব্বী এবং সদারি একমাত্র ওই মহান সত্তার জিনিস আছে সরওয়ারে যে বাপ কটল জাতে দেো হয় একমাত্র আল্লাহ হতে পারে বিশ্বের এই এছাড়া বিশ্ব মুরব্বী কোফি আনন্দ হইতে পারে না বিশ্বের মুরুব্বী ভূসেরা হইতে কি করে না বিশ্বের মুরব্বী কোনো মানব হইতে কি পারে না হুকমেরা হয় বসলি বাপি বুটানি আজরি হকমেরা হয় বসলি বাপি বুটানি আজরি যিনি তমাম মানুষকে সৃষ্টি করেছে। এবং বিশ্বের যত নেতা আছে সেই নেতাদেরকে মানুষ সৃষ্টি করেছে তারা জাতি সৃষ্টি করে জাতি তাদেরকে সৃষ্টি করেছে এখানে বেশ কম তো আমার ওয়ার্ল্ডের মানুষকে সৃষ্টি করেছে আমরা বিশ্বাস করি কে আল্লাহ থেকে আরম্ভ করে বাংলাদেশের ক্ষমতাসীন পর্যন্ত এদেরকে সৃষ্টি করেছে কে না এদেরকে সৃষ্টি করেছে পাবলিক আর প্রজারা প্রজারা ইলেকশন করা ভোট কোট দিয়া তাদেরকে কি করেছে নির্বাচিত করেছে কি বলে আমরা ক্ষমতার উৎস মনে করি আল্লাহকে তারা ক্ষমতার উৎস মনে করে প্রজাতন্ত্রী প্রজাদেরকে ক্ষমতার আসল মূল কেন্দ্র হলকে প্রজা যেরকম দেব মূল শক্তি হল কে যারা পূজা করে তারা তারা যদি পূজা না করে দেবদেবীর কোনো দুধ কলা পাইবে দেবীর কোনো ক্ষমতা আছে। কয়েক পূজা করে যদি বলে যে না এই সরস্বতী আর পুজব না এই লক্ষ্মী আর পূজা করব না কয়েকদিন পূজা করেছি এই আর পূজা করব না তাকে এখন নদীতে ডুবাই দেব তাহলে সেই দেবী কি আর কমপ্লেন অভিযোগ করিবার কোন ক্ষমতা আছে আমরা যদি এই মুহূর্তে বলি আমরা যাদেরকে ভোট দিয়ে কি করেছি যার জমি সৃষ্টি করেছি এদেরকে আমরা আগামী দিন আর পূজা করব না তাহলে তারা ক্ষমতা থাকতে পারবে কিন্তু আল্লাহ কি এইভাবে নির্বাচিত হয়েছে এই জন্য ইকবাল বলেন হুকমের হুকমেরা হয় তিনি ছাড়া আর কেউ কি হইতে পারে না ক্ষমতার উচ্চ হইতে কি পারে না এজন্য যারা মানবকে কি করেছে পূজা করতে আরম্ভ করেছে যারা ফেরাউলকে পূজা করতেছে যারা ফেরাউলকে কি করেছে মেনে নিয়েছে তারা কি মুসা আল্লী সালামকে মানতে পারে যারা সেই নিজের পূজার প্রতি জাতিকে আকৃষ্ট করে তারা কি এটা মানতে পারে যে আল্লাহর জেনে নেই আল্লাহর হুকুমত চলবে কি বল আমিরুল মোহামানিন মোল্লা অমর মুজাহিদের অপরাধ কি আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ হুকুমাত কায়েম করেছে এছাড়া আর কোনো অপরাধ আছে কি বল আমেরিকার কাছে কি ভিক্ষা চেয়েছে আমেরিকার কাছে কি ঘাইরাত চেয়েছে বরং এই মেস্কিনেরা আমেরিকার কাছে পাওনা এই মেস্কিন আমেরিকার কাছে কি পাওনা যা পৃথিবীর সব দেশের কাছে আমেরিকা কোনো লাইনে কিছু না কিছু পাইবে একমাত্র দেশ আফগানিস্তান আমেরিকার কাছে তারা পাইবে আমেরিকায় তাদের কাছে এক পয়সা কি পাবে না এটা আপনারা হয়তো কথাটা শুনে আশ্চর্য হয়েছে এটা কেন গরিবের পা গরিবের কাছে কি পায় না এটা বোঝার জন্য আপনারা লক্ষ্য কি বল এই দেশের ছেলে আর মেয়ের বিবাহ হয় না ছোটকে মে বড়কে এখন টাকা পয়সা যত উসুল হইতেছে ছোটর কাছ থেকে বড় বালায় উসুল করতেছে তাহলে ছোট হলো পাওনা দা মেয়েটি হলো পাওনা আর বড় মেয়া লাম্বা মেয়ে হল কি দেনাদার কি বলে যত অফিসার অফিসে ঘুষ খায় সে কি বড় লোকের কাছে বুঝ খায় না গরিবের কাছে ঘুষ খায় তাহলে এই দেশের গরিবেরাই বড় মিয়ার কাছে পাওনা দা কি বলে এই দেশের সাধারণ আমাদের অসাধারণ ডাইরেক্টর করানি ফেরানি যত উপরস্থ আছে তাদের কাছে কি পাওনা যায় তাহলে বুঝলেন তো আফগান জেহাদের যিনি পাকিস্তানের পক্ষ থেকে জিম্মদার ছিলেন ব্রিগেডিয়ার হামিদ গোল ব্রিগেডিয়ার হামিদ গোল আজ থেকে বছর আগে জারুবি মোহাম্মদ পত্রিকায় তিনি খবরটা প্রকাশ করেছে। একমাত্র দেশ আফগানিস্তান যে আমেরিকার কাছে কি পাওনা এটা শুধু দাবি করলে আপনাদের অনেকের সন্দেহ থাকে দেবাদি বক্তৃতা লিকচার দেয় বাস্তবতা কতদিন হামিদ গোল সব বললেন যখন আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ চলতেছিল তখন তমাম বিশ্বের মুসলমানরা টাকার অর্থ অস্ত্র কেনার জন্য আরম্ভ করেছে এবং এর মধ্যস্থতা করেছে আমেরিকা এবং বিরাট অঙ্কের টাকা আমেরিকার হাতে পৌঁছে যাওয়ার পরে তারা কিছু অস্ত্র দিয়া মধ্য দিয়ে অস্ত্র দেওয়া বন্ধ করে আর অস্ত্র কি দেয় নাই যার একখান দিয়া বাকি টাকাগুলো মাইরা রেখেছি এটা তো তমাম দুনিয়ার পত্রিকায় এসেছে আফগানিস্তানের ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এভিন্ন পত্রিকায় কি আসে না পত্রিকায় এসেছে তাদের যে সমস্ত কমান্ডো কমান্ডু বাহাদুরি করে লোকগুলি সেখানে মরতেছে তাদের লাশগুলিও তারা গ্রহণ করছে কি রাজি নাই কারণ লাশ যদি গ্রহণ করে লাশ যদি নাকি আমেরিকায় পৌঁছে তাহলে ভীষবদের পায়ের তলের মাটি কি থাকবে না যেকোনো মুহূর্তে জনতার রোশের মুখে দূষ আর কণিদের অভমৃত হওয়া যাবে এই জন্য লাশগুলিও নীতি কি রাজি নাই চাইতেছে আর কি আফগানিস্তান করে কাময়াব হয় কিনা যদি পরিস্থিতি বেগতি দেখে একবার তো জয়া দুনিয়ার বাইরে বিমানে উঠা চুপচাপ ইন্দুরের মতো বৈঠা ছিল আবার কোনদিকে পালাইবে পালাইবার রাস্তা খোঁজ করতেছে